বাংলার দূরের কাছে সম্মানিত আদাব জীর্ষক সামষ্টিক আলোচনায় আপনাদের সকলকে প্রাণ ঢালার শুভেচ্ছা জানাচ্ছি আজকের প্রতিপাদ্য বিষয় হল সকাল সন্ধ্যায় যে জিকির সে জিকির প্রসঙ্গে আমরা হয়তো জিকিরই বুঝতে পারিনি অথবা বুঝেছি কিন্তু সকাল সন্ধ্যায় কিছু জিকির আছে যা করণীয় হয়তোবা আমরা কেউ করছি কেউ বা করছি না এমনও হতে পারে যে আমরা এই জিকিরগুলি না করে অন্য উপায়ে শয়তান থেকে বসবসা থেকে বদ্দোর থেকে বাঁচার জন্য হুড়াহুড়ি করছি কিন্তু ইসলাম কি সমাধান দিয়েছে কি সমাধান দিয়েছে তাতে যদি আমরা একটু পরখ করি তাহলে বুঝতে পারবো আর এই গুরুত্বপূর্ণ আলোচনায় যে বিজ্ঞ আলোচকগণ আমাদের সাথে যোগ দিয়েছেন চলন প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিই প্রথমে আমার ডান থেকে উদিষ্ট আছেন বিশিষ্ট আলমেদিন ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ প্রফেসর ডক্টর হাফিজ এবামালিকুমতুল্লাহ এবং আমার বাম দিকে উপদেশ আছেন বিশিষ্ট আলম দিন তরুণ প্রতিভা শেখ মুখলেসিন আর শুধু যথারীতি আপনাদের সাথে রয়েছি আমি হারুন হোসেন বলছিলাম যে সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা এটি কার নামে হলো আমার সকাল কেবা আমার গড়িয়ে দিল বিকাল আবার কি সকাল হবে আমার গুরুত্বপূর্ণ বিষয় আমরা প্রথমেই জানব আমাদের মহতরম ডক্টর ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ আলাহ রসুল গুরুত্বপূর্ণ একটি বিষয় আসলে জীবন ঘনিষ্ঠ একটি বিষয় বিষয়গুলোর প্রতি আমাদের প্রিয় দর্শক ভাই বোনদেরকে যদি আমরা উদ্বুদ্ধ করতে পারি আমাদের জীবনে অনেক কল্যাণ নেমে আসবে অনেক কিছু আমরা এর মধ্যে পেতে পারি আসলে এই যে এটাকে বলা হয় আজকার সাবাহ মাসা মানে সকাল সন্ধ্যা রসুল্লাহ স্লাহ আলী সাল্লাম থেকে প্রাপ্ত যে दोआा जिकिरने मूलत सकाल आज विकल्प से विकलते सन्दा पर से दिन एक बोते पेलमे से आसर पर बुझे आ मसा शब्द टाइम সেটাই বলে সকাল তো এই যে দেখুন কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাবুল আলমিনও কিন্তু আমাদেরকে সকাল সন্ধ্যার কথা বলেছেন যেটা আমরা যেমন দেখুন তোমরা আল্লাহর নাম স্মরণ করো রব্বিকা বুক সকালে অন্য আরো একটা সেখানেও এই বুক্রতা আসিলা আপনার রয়ে গেছে এখানে আমি বলি যে সকাল বলতে যেটা বোঝানো হয়েছে শুভে সাদেকের পর থেকে নিয়ে আপনার সূর্য উঠা পর্যন্ত সূর্য ওঠার পরেও যদি কেউ পড়ে নেয় তো সমস্যা নেই কিন্তু এখানে উত্তম টাইম হচ্ছে শুভের সাদেক থেকে শুরু আর এদিকে মাসার থেকে যেটা উদ্দেশ্য হচ্ছে সন্ধ্যা লাগার আগমুহ্ত থেকে যেখানে আসরের টাইম শেষ তখন থেকে শুরু করে নিয়ে আপনার মাগরীব সালাত পর্যন্ত মাগরীব সালাতের পরও কেউ যদি পড়তে চায় পড়তে পারে এটাই হচ্ছে আপনার মেন যেটা আমরা ব্যাখ্যা গ্রহণ করি তা আমরা সকাল সন্ধ্যার দোয়া কি পড়তে পারি এবং কেন এগুলো পড়বো দেখেন আল্লাপাক রব্বুল আলমিন রহমান ও রহিম দয়ার সাগর আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন আর এমনি ছেড়ে দিয়েছেন এমন কিছু না মনে হচ্ছে আল্লাপাক রব্লুল আলমীর প্রতিটি মুহূর্ত আমাদেরকে রক্ষণাবেক্ষণ করে দায়িত্ব নিয়েছেন আমাদের যেমন রেজাকে দায়িত্ব নিয়েছেন আমাদের নিরাপত্তারও দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলম নিয়েছেন আর এই নিরাপত্তার জন্যই মূলত আল্লাপাক রব্লুল আলামিন সকাল সন্ধ্যার দোয়া শিখিয়ে দিয়েছেন নিরাপত্তা শৈতানের থেকে নিরাপত্তা মিন শুরুর নাস মানুষের অনিষ্ট থেকে নিরাপত্তার জন্য নিরাপত্তা মিন আজাবিনারী জাহান্নাম জাহান্নামের আজাদ থেকে কঠিন শাস্তি থেকে নিরাপত্তা যে কোনো ক্ষতিকর জিনিস থেকে এই সবগুলোর থেকে নিরাপত্তার জন্য আল্লাহ পাকর্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন সকাল সন্ধ্যা তোমরা দোয়া পড়ো আর এই দোয়া গলায় নব্বিশাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যেগুলো দ্বারা প্রমাণ হয় মানুষের অনিষ্ট থেকে জিনের অনিষ্ট থেকে জাহান্নামের আজাব থেকে কবরের আজাব থেকে এবং যে আবতীয় অনিষ্ট থেকে বাঁচার জন্য এলা দোয়াগুলো প্রমাণ করছে তার মধ্যে আমরা যেমন বলতে পারি যে ফজর নামাজের পরে আমরা কি দোয়া পড়বো আল্লাহ নবীলা সাল্লাম বলছেন তিনবার যে ব্যক্তি এ দোয়াটা পড়বে বিসমিল্লাহ ইয়াদুরম আসমি সঈফিল্লাহদ্দলা ইসলামাইসামিউল আলিম লামিয়র রহসাই নবী সালসাল্লাম বলছে সকালে উঠে যদি কেউ তিনবার এই দোয়াটা পাঠ করে তাহলে কোন কিছুই তো তাকে ক্ষতি করতে পারবে না তো এখানে ব্যাখ্যা ওলামাইকেরাম দিয়েছেন যে হঠাৎ তাকে কোনো মুসিবত গ্রাস করবে না তারপরে আপনার আল্লাহ রসাল্লাম বলেছেন যে সন্ধ্যে যদি এটা আবার তিনবার পারে তাহলে সারা রাত হঠাৎ কোনো তাকে মুসিবত গ্রাস করতে পারবে না এভাবে সঈদুল ইস্তেফার সঈদুল ইস্তফার সম্পর্কে নবী সাল সাল্লাম বলেছেন কেউ যদি সকালে তিনবার পাঠ করে তাহলে সেই দিনে যদি মারা যায় তাহলে সে মিনাহালিন না জান কয়েদ নেই হ্যাঁ কয়েদ নেই তিনবার ইসলামের উপরে মৃত্যু হবে এখানে একটা ইম্পর্টেন্ট দিক আছে সেটা হলো আমরা বলতে পারি বিকা আসবাহ সকালবেলা হলে আর যখন সন্ধ্যার সময় হতো তখন পড়তেন আল্লাহিকা আসবাহা হিয়া ইলাই মানে সবথেকে আর বিকালে হলে এইভাবে আল্লাহর কাছে বিশেষ করে একটা হারিসের মধ্যে যে প্রত্যেক মানুষের দেহে তিনশো ষাটটি জোড়া আছে আর প্রত্যেকটি জোড়ার পক্ষ থেকে তাকে সদকা দিতে হয় বলছেন যে সে যদি আপনার ইশ্রাকের দুই রেখা সোলাদ আদায় করে ফেলে এটা চলে যাবে অপর হাদিসে আসছে যে প্রত্যেকটি নিয়ামতের সুক্রিয়া আদায় করা বন্দর উপরে আর রস হাসম বলছেন কেউ যদি সন্ধ্যায় বলে যে আল্লাহ শুকুর এটা যদি বলে তাহলে সারা রাতে যে নিয়ামত পাবে ওই নিয়ামতের জন্য এই দোয়াটাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে আবার সকালে বলে আসবাহনা আর বিকালে যদি মা মামা আমসইনা মা আল্লাহ তোমার নিয়ম দিয়ে যেটা যে নিয়ামত দিয়েছা এটা আমাকে দিয়েছ বা তোমার অন্য কোনো বান্ধাকে আরো আছে যেমন নাকি আমি আরো দিয়ে একটা যোগ করি যেগুলি মনে আসছে যেমন নাকি একটা দোয়া আছে যে যদি এ দোয়াটা পড়া হয় তাহলে আল্লাহ পাক তাকে জাহার্নামের আগুন থেকে হেফাজত করবেন আল্লাহ আজিরনি মিনান্না আর আল্লাহম আজিরনি মিনান্না আর আল্লাহ বিশুদ্ধতম দোয়া আমাদের রয়ে গেছিল আয়াতুল কুরসি এগুলো অনেকটা সূত্র রয়েছে হাদিসের অনেক সূত্রেই সেটা দুর্বল কিন্তু কয়েকটা সূত্রে এটা পাওয়া গেছে আছে আমি তাহা করেছি হাদিসটা মুখরেজাই পরে আপনি দিয়ে হ্যাঁ যেমন সৈয়দুল ইস্তফার এই দোয়াটার কিন্তু যে গুরুত্ব আমরা শুনেছি এই দোয়াটাকে আমার মনে হয় যে আমরা কেউ একজন সেটা উচ্চারণ করে তার অর্থানুবাদটা করে দিলে আমাদের দর্শক কিন্তু উপকৃত হতেন এবং এটা পড়তে আগ্রহী হতেন দোয়াটা একটু লম্বা কিন্তু লম্বা হলেও তার অর্থটা এত চমৎকার এটাকে সাইদুল ইস্তফার বলেছেন সকল ইস্তফার এর সর্দার এবং এটা উপর তিনি সর্বদা আমল করার জন্য বলেছেন সেটা হচ্ছে এই যে আল্লাহ আনতে রব্বী হে আল্লাহ আপনি হচ্ছেন আমাদের রব আল্লাহ রব্বি আল্লাহ ইন হে আল্লাহ আপনি ছাড়া আর কোনো এলাহ নেই খালাকি যেটা ওয়াদাবদ্ধ আছে আমি সেটার মধ্যে যতটুকু আমার পক্ষে সম্ভব আমি সেটা পালন করে যাচ্ছি এবং আমি যে অন্যায় করছি এ আল্লাহ আপনার কাছে আমি সেই পানি তারপর আবুকা আলী আয় আল্লাহ আমি স্বীকৃতি দিচ্ছি স্বীকার করে নিচ্ছি যে আপনি আমার দান করেছেন আমি আমার গুনাকেও স্বীকার করেছি এরপরে আয় আল্লাহ আমাকে মাফ করে দেন কারণ আপনি ছাড়া আর কোনো আমাকে ক্ষমা করতে পারবেনা তো প্রিয় দর্শক যে এই দোয়াটা যদিও নাকি লম্বা কিন্তু যদি একবার মুস্ত করে ফিরতে পারেন হিম্মত করে আর এটার উপর যদি আপনি আমল করতে পারেন সকাল সন্ধ্যা এবং ঘুমের সময় তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আল্লা পাক এই সৈয়দুল ইস্তক যেটা আছে এর বদল হতে আল্লাহ আমার ইমানকে যেমন তাজা করবেন এবং অন্যান্য জেকের আমরা এর মাধ্যমে আমল করার সুযোগ পাবো ইনশাল ধন্যবাদ যেটা হচ্ছে একটা ছোট্ট বিরতিতে অল্প কিছুক্ষণের জন্য তারপর ফিরে এসে শুনবো এই দোয়া আশা করি কেউ দূরে যাবো না এই প্রত্যাশায় আসসালাম আলাইকুম ধর্মত্ত্ব মানে হলো ঈশ্বর সম্পর্কে জানা সুরা ইখলাস হলো লিটমাস টেস্ট ঈশ্বর জানার জন্য এটি পবিত্র কোরআনের ১১২ বারো সুরা जन्म दिन कन्म नीला समतुल्य नई सही बुखारी उल्लेख करम्बर खंडे চারটি অ্য প্রথম হলো আহাদ তিনি একক দ্বিতীয় হলো সমাদ তিনি চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন তৃতীয় হলো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 আমল করলেই কি হয়ে যায় পাবেন কি যা কিছু করছে তাই যতক্ষণ না জানতে হলে দেখুন আমার আলোচনা একমাত্র পিস টিভি বাংলায় शिष्ट नीतिमाल इनप्रिय उठे देखूमिक्ञान आज रत साढ़े आठ टुन सम्प्रचार सकाल सा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 सम्पर् की, की छे जानून, जोगे, लेंदेन परवर्ती अनुष्ठान पिसाए আপনি ছাড়া আমাদের আর কোন আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন ও আনা আবেদুক মানে একেবারে খুব বিনয়ের সাথে ও আনা আবেদুক এবং আমি যে অন্যায় করছি আপনার কাছে আমি সেই পানি তারপর আবুকা আলী আয় আল্লাহ আমি স্বীকৃতি দিচ্ছি স্বীকার করে নিচ্ছি যে আপনি আমার পর্যন্ত গুলো দান করেছেন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 পাঠ করেন সলাতে পরে এসছে মাগরিবে সকাল সন্ধ্যাও আছে সুতরাং আয়তাল কুসি যদি পাঠ করেন আলী রাহু থেকে বর্ণিত উনি বলছেন নবিসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি এটা পাঠ করে তাহলে সেই ব্যক্তি এবং জান্নাতের মাঝে না দানি তিনি খাদ্য ভান্ডারে পাহাড় করলেন কিন্তু কম হতে লাগলো একদিন তিনি নিজেই পাহারা দিতে গেলেন এবং পাহাড়া দিতে গিয়ে দেখতে পেলেন অচেনা এক অদ্ভুত যুবকের মতো তাকে মানুষ বলেও বুঝতে যাচ্ছে না আবার মানুষের চেয়ে আলাদা কিছু বুঝতে যাচ্ছে না এরকম একটা পশমে আছে এইরকম একটা চেহারা দেখে তিনি বললেন তুমি কি মানুষ না জিন তখন সে বলল আমি জি তখন ভাই বললেন আচ্ছা তোমাদের অনিষ্ট থেকে বাঁচার উপায় কি কথোপকথনের এক পর্যায়ে তখন সে বলল যে বনি আদব যখন বেলা আয়াতুল কুরসি পড়ে নে তখন সন্ধ্যা পর্যন্ত আমাদের আর কিছু করার থাকে না তার উপরে কোন অনিষ্ট করতে পারি না আবার যখন সন্ধ্যায় সে আয়াতুল কুরসি আরেকবার পড়ে নে পরদিন ফজর হওয়া পর্যন্ত আর তাকে কোনো ক্ষতি করতে পারি না আমাদের কোনো ক্ষমতা থাকে না এই কথা শোনার পরে সাহাবি উবাইবনে কে আবরাদি কাছে এটি পেশ করলেন কারণ সাহাবারা কখনো ছাড়া কোন রসুল কাছে পেশ করলে কিন্তু কথাটা ঠিক কইসে সেই ব্লিস কথাটা সত্য বলেছে তাহলে এতে আমরা জানতে পারলাম আয়াতুল কুরসি আমরা সকাল সন্ধ্যা পড়তে পারি আর আমাদের শেখ মুখলেশ যে হাদিসটা বলেছেন এটা জানতে পারলাম আয়াতুল কুরসিকে আমরা পাঁচ শক্ত সালাতের পরে পড়তে পারি জি আবার আয়াতুল কুসি রসুল সসমের কোন কোনো আমল দ্বারা পাওয়া যায় যে তিনি রাতের শোয়ার সময় শুইতেন এবং নাস নাস ফালাক আমরা এই সমস্ত দোয়াগুলি যদি আমল করি কিলাম হবে কিলাম হবে আমি যেটা বলতে চাচ্ছি দর্শক। আমাদের বিজ্ঞ আলোচকরা আলোচনা করবেন আমি যেটা বলতে চাচ্ছি আমাদের সমাজে আমরা শহরও দেখি জিনের ভয় করি এবং আমরা বিভিন্ন প্রকার আল্লাহ পক্ষ থেকে আমাদের হেফাজত এবং নিরাপত্তার নিশ্চয়তা আমরা এখানে পেয়ে যাচ্ছি আমরা দেখুন আরো একটি বিষয় আপনি উল্লেখ করতে পারি আমরা সেখানে যে ফজর এবং মগরীব নামাজের পরে তিনবার তিনবার করে সুরে এখলাস সুরে ফালাক এবং নাস পড়ার কথা বলা হয়েছে আর অন্যান্য নামাজের সালাতের পরে যেমন ফাতেমি অনেকে এটা নামকরণ করেন কি। যে প্রত্যেক নামাজের পরে হান আল্লাহ বার তারপর আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার তেত্রিশ বার এবং সর্বশেষ এতটুকু যদি কেউ সকালে একশো বার এবং একশোবার পড়ে তাহলে সেখানে আল্লাহ বাহার যেটা বলছিলাম যে এই যে বাকি এখন থাকলো এটাও জাহানো বাঁচার কারণ হয়ে দাঁড়ায় আবার এটা আবার সকাল পড়লে আপনার জিনের আসিন হয়ে যায় তারপরে এটা আপনার বেঁচে যাচ্ছে মানুষের অনিষ্ট থেকে এই দোয়ার মাধ্যমে জিনের থেকে যে মানুষ যেগুলো করে থাকে এটা থেকে বাঁচার জন্য ওই যে আপনার আয়তল কুরসি এবং খাস করে সোরা এখলাস তিনবার সোরা ফালাক তিনবার এবং নাস তিনবার এটা এই জন্যই নাজিল হয়েছে আল্লাপাক রব্বুল আক্রান্ত যখন হলেন তখন চিকিৎসা পাচ্ছিলেন না নবী সাল্লাহ মাথার পাশে একজন ফেরস্তা বসলেন একজন পায়ের দিকে বসলেন বসার পর বলছে ব্যক্তিকে কি হয়েছে তো বলছে যে জাদু করেছে কে জাদু করলো বলে উমুক জাদু করেছে। তাহলে এখান থেকে কোথায় জাদু করে রেখেছে বলে উমুক কুয়াতে উমুক জায়গায় এইভাবে রাখা আছে তাহলে কিভাবে বাঁচতে হবে তখন বলছে যে এই আয়াত দিয়ে প্রত্যেকটা আয়াত করে পড়বে আর ফোঁক মারবে এবং একটা একটা করে গিট খুলতে থাকবে এগারোটা গিট ছিল এবং এগারোটা দুইটা সুরার আয়াত ছিল তো এইগারোটা এই দুই সুরাদ স্পষ্ট প্রমাণ বহন করছে যে যাদুটনাথ থেকে বাঁচার জন্য আমাদের সাল্লাম এই আদেশ করেছেন যে আমরা পাঁচক্ত সালাতে একবার একবার করে পড়ব এবং আগ্রীব আর ফজরের নামাজের পরে সালাতের পরে পড়ব তিনবার করে এটা হচ্ছে সন্ন্যাক সুতরাং প্রত্যেকটি মমিনের জন্য উচিত দোয়াগালা পাঠ করা আপনাদের আলোচনা থেকে যা বোঝা গেল বান্দা যদি প্রতিদিন এইগুলি সকাল সন্ধ্যায় পাঠ করে তাহলে তো তাকে আর দুষ্ট জিন আসর করতে পারে পারবে না ইনশাল্লাহ তাকে তো আর কারো বদনজর তার উপরে পড়তে পারে না কিন্তু দুর্ভাগ্য হল যে আমরা এই দোয়াগুলি না পড়ে না জেনে না আমল করে আমরা করি কি এই কারো কাছে যাই তাবিজের জন্য কারো কাছে কবজের জন্য কারো দুয়ারে দৌড়াই পানি পড়ার জন্য কোন ল্যাংটা পীর আছে ঘোমটা পীর আছে কোনো নারী পীর আছে পাগলি আছে এগুলি আমরা খুঁজি আর খুঁজে খুঁজে গিয়ে ওদের কাছে ধারণা দিই না এখানে একটা চমৎকার বলেছেন আপনি দেখুন যেগুলি একেবারে সম্পূর্ণ নিরেট কি জানি বলে আপনার সন্না বহির্ভূত এবং পুরো হাদিসের বাইরে সেগুলোর ব্যাপারে তো কোনো ল্যাংটা ফুঁকির দিয়ে কী হবে কিছু হবে না মাদার দিয়ে কি হবে কিছু না মাদার থেকে যদি একটা রসি না দশটা রসি এই না বাঁধে দেখি করলাভ নেই এগুলি সবগুলি গেছে কিন্তু এই যে রক্রিয়ার যে কথাটা এখন চলে আসলো ঝাড়ফুঁকের ব্যাপারটা এটা তো সাবেত আছে এটা সাবেত আছে এটাকে অস্বীকার কোনো উপায় নেই পড়া কি দিন বল আপনার এটাও কিন্তু সাবেত আছে এবং কথা হচ্ছে যে রসুল্লা সাল্লাম নিজেই জাদুগ্রস্ত হয়ে কিন্তু উনি তাবিজ ব্যবহার করেননি নিজেই জাদু তো আক্রান্ত হয়েছিলেন কিন্তু তাবেজ ব্যবহার করেন না জি সম্মানিত দর্শক আমরা যেটা জানতে পারলাম যে সকাল সন্ধ্যে আমাদেরকে জিকির করতে হবে যেগুলি রসুল্লাহ আলি ইসলাম আমাদের শিখেছেন আর ওই জিকিরের ভিতরেই আমাদের রয়েছে কল্যাণ আমরা জিনের বদ আচরণ থেকে আমরা বেঁচে থাকবো এবং কোনো মানুষের বদ্যদর থেকেও আমরা বেঁচে থাকতে পারবো এমনকি জাদুটুনা থেকেও বেঁচে থাকার বিবরণ রসুল্লি ইসলাম আমাদেরকে দিয়েছেন রসুল্লাহসাল্লাম যা দেননি তা কোনো ব্যক্তির বক্তব্যের প্রেক্ষিতে গ্রহণ করা আমাদের জন্য ঠিক হবে না যদিও তিনি এক যুগের শ্রেষ্ঠ আলেম হন অথবা মুফতি হন অথবা মহাব্দ হন যাই হন না কেন অথবা ইমাম বলে খেত হন না কেন আমরা কিন্তু অগ্রাধিকার দেব রসলাল আলু ইসলামকে তার সাহাবাইকার তামকে আমরা বলবো যে না যেহেতু শরীয়ত যেটাকে দিয়েছে সেটাই মানবো এর বাইরে কোনো আমরা গ্রহণ করব না আল্লাহ রাবুল্লা আমাদেরকে মেসনুন দোয়াগুলি শিকার এবং সেই অনুযায়ী সকাল সুন্দর দোয়া করে নিয়মিত পড়ার তো অভিযান করুন আমিন এই প্রত্যাশা ব্যক্ত করে অতিথিদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের বিদায় করছি আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته ইসলামের সাথে সঙ্গতিশীল অনুগতার কল্যাণের জন্য তারা নিজ দেশে বলছে সন্তান বাড়াও অপর মুসলিম দেশগুলিতে জনসংখ্যা কমানো যায় এর পুরস্কার ঘোষণা করছে উন্নতি সাধনের জন্য কোরআন হাদিসের জ্ঞান যখন থাকে না তখনই মানুষ এই পদক্ষেপ নেয় অনেকগুলো দিকে হয়েছে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর আব্দুর রাজাক বিন ইউসুফ شیخ शाहिदুল্লাহ খান মাদানী কাজী মোহাম্মদ ইব্রাহিম জাহাঙ্গীর আলম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 प्रति शुक्रवार बुधवार रत नट पुनः सम्प्रचार सकाल साढ़े सतटाएंगे पीस टी बांगल्